আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মন্ডলী আজকে আমরা আজকে পর্বে আলোচনা করব রসুলের ব্যবসায় আত্মনিয়োগ এবং ওয়াদা পালন প্রিয় হামাস নামক একজন ব্যক্তি উনি বলেন রাসুর সাল আলী হাসাল্লামে আজ আমি জাহিলিয়াতে জাহিলি যুগে তার সাথে আমার একটা লেনদেন ছিল এক জায়গায় আমি তাকে বললাম যে আপনি একটু দাঁড়ান আমি বাসা থেকে আপনার কিছু লেনদেন আছে বাসা থেকে আমি আসছি কিন্তু রসুল উল্লাহ সাল্লি হাসাল্লাম ওখানে দাঁড়িয়ে রইলেন উনি বলেন আমি বাসায় গিয়ে ভুলে গিয়েছি তিন দিন পরে আমার মনে হলো আ আমি তো একটা ওয়াদা দিয়ে এসছি তো উনি তিন দিন পরে উনি বলেন আমি দিন পরে সেখানে গেলাম গিয়ে দেখি রসুলো তিনি কেমন দৃঢ় ছিলেন আজকে আমরা সেই নবী সাল্লি হোসাল্লামের অনুসারী হয়ে সে নবী সাল্লি সাল্লাম তিনি আমাদের আদর্শ তাকে মানলে আমরা মুক্তি পাবো তাকে মানলে আমরা জান্নাত পাবো তাকে অনুসরণ করলে আমরা আল্লাহকে পাবো আল্লাহ তো যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ কে পেতে যাও তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের অনুসরণ করো আসুন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যেভাবে তিনি তার ওয়াদা কে পূরণ করলেন তার লেনদেনের মধ্যে তেমনইভাবে আমরাও যেন আমাদের লেনদেন চলাফেরা প্রতিবেশী বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আমরা যে ওয়াদা করব সে ওয়াদাটা যেন আমরা পালন করতে পারি رسول صلی اللہ علیہ وسلم عدوشے عدوشو عدوش بنہو تباری اللہ سبحانہ وتبارک تعالی عمدر کے نبی جی صلی اللہ علیہ وسلم انشہون کرے تر عدوشے عدوشو بنہوے جیبون پوری چلونہ کرتو اگدان کرون و آخر دوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ و برکاتو